لاشرب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه واتباعه كما انت عبداه في ايام الدين সম্মানিত দর্শক মণ্ডলী الله وبركاته وعليكم السلام عليكم ورحمه الله وبركاته আমাদের ধারাবাহিক আলোচনা الرقائق رقائق সংক্রান্ত হাদিসগুলো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 তিনি প্রশ্নের আকারে জিজ্ঞেস করলেন সাহাবিদের ছোট্ট একটি গ্যাদারিং একটি সমাবেশ বলতো দেখি এমনকি ওখানে আসো যার নিজের মালের চেয়ে তার ওয়ারিশের মালকে বেশি মহাব্বত কর প্রত্যেকে আমরা নিজেদের মালকে বেশি মহব্বত করি যে আমার ওয়ারিস হবে তার মালের মহব্বতের তুলনায় আমার মালের মোহব্বত বেশি কাল ইয়ারাসেল মা মিনা আহাদ মা আলুহ আহাব্বু ইহ আমরা সবাই প্রত্যেকটি মানুষই তার নিজের মালকে বেশি মহব্বত করে বেশি পছন্দ করে বেশি হেফাজত করে তখন তিনি বললেন তাহলে শুনো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 কিন্তু বাকি যেটা রয়ে গেছে সেগুলোর উপায় কি সেগুলো মালিকানা কার হাতে ওয়া মাসি ওয়ায়দা আলি ক্যাফায়েদা ওয়া তার হুল ইনাস এটা হলো সহিমোসেমের হাদিস আর এই তিন প্রকার ছড়া যত রকমের মাল সম্পত্তি তার রয়ে গেছে এ এসবগুলো রেখে সে চলে যাবে মৃত্যুর সাথে সাথে তার মারের মালিকানা শেষ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 এক নম্বরে দেবে কেউ দেবে না যদি দেয় লাভ হবে কোনো লাভ হবে না পুরো সম্পত্তি পুরো টাকা দিয়ে আসলেও কোনো লাভ হবে না তাহলে এই এত দিন যে পাহারা দিল এত টাকা জমা করলো এত সম্পদ জোগাড় করলো এগুলা নিজের জন্য করলো না কার জন্য করেছে ওয়ারিসদের জন্যে ওয়ারিসরা যদি নেককার হয় সহি তরিকায় জিন্দিগি যাপন করে হয়তো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 দিনের কাজে খরচ করবে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন দিনের ওয়াকফের কাজে লাগাবে এগুলো যদি করে তাহলে সে বুদ্ধিমান এগুলো তার মাল হয়ে গেল আর যতগুলো রেখে দিলো ব্যাংকে। যতগুলো সম্পদ বাড়ি ঘর জাগা জমিন জোগাড় করে রেখে গেল ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান জোগাড় করে রেখে গেল। এগুলো একটাও তার হলো না এগুলোর মালিকানা তার নাই এগুলো কোনো কাজে তার আসলো না এগুলো তার সন্তান সন্ততির কাছে চলে গেল। এখন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 তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় অটল থাকবে কথা এবং সকাল সাড়ে ছটায় বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন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 তো ও আর কিচ্ছু রাখার দরকার নেই সব খরচ করে শাস করে ফেলি আজকেই এরকম কোনো মেসেজ কিন্তু হাজির দিচ্ছে না কিছু রাখার মধ্যে ও জন্য ফায়দাও আছে এবং হাদিস উৎসাহিত করেছে যে তুমি তোমার সন্তান সন্ততিকে গরিব অবস্থায় মানুষের কাছে হাত পাতার মতো পজিশনে রেখে না গিয়ে এমন কিছু যদি রেখে দিতে পারো তারা হাত পাতবে না তাহলে এটা তোমার আল্লাহর কাছে অনেক ভালো তাহলে হাত দিয়েছে একদম নিষেধ করিনি আমাদেরকে কিন্তু নিয়তটা এই রাখতে হবে যে আল্লাহ এই যে কিছু সম্পদ আমি রেখে দিয়েছি এগুলো আমার ছেলেমে যারা হালাল তরিকায় চলতে পারে স্বাবলম্বী হতে পারে মানুষের কাছে হাত পাত আল্লাহ এই নিয়তে রাখলাম সম্পদের লোভের কারণে রাখেনি আল্লাহ এটা কনফার্ম করা যাবে এইটা আমরা কনফার্ম করে নেই তাহলে ঠিক আছে আর সেটা কনফার্ম করতে পারলে আরেকটা কাজ করতে হবে যে আমি আল্লাহ যথেষ্ট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 পরিবারের জন্য খরচ করাটাও এটাও আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সদা কা দান করবেন যে তোমার স্ত্রী তোমার কামাই করা পশে যদি প্রতিটি লোকমা মুখে উঠায় প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহতালা তোমাকে নেকি দান করবেন আমার ছেলে মেরা খায় মেহমানদারি হয় আমার আত্মীয় স্বজন আসা দেওয়া করে মাঝে মধ্যে আমি অন্যদেরকে দাওয়া দেই এসবগুলো মধ্যে আল্লাহতালা প্রচুর নেকি দান করবেন মানু যখন সম্পদকে ওই নিহতে খরচ করে যে আল্লাহ আমাকে হালাল তরিকা দিয়েছেন আমি বখিলি করব না আমি খরচ করব। আমি প্রত্যেকটি খরচের বিনিময় আল্লাহর কাছে পাবো কিন্তু আমি অপব্যয় করব না আমি যেমন বকিলি করব না আবার অপব্যয় করব না দুটোর মাঝখানে থাকতে হবে ওকা নাবাই নাদ আলিকা কা আল্লাহ তালা বলেছেন যারা সম্পদ জোগাড় করে তারা এশরাফ করে না তাফ জির করে না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 গলার কাছে এভাবে এনে দিও না তুমি কিচ্ছু খরচ করতে চাও না পরিবারে খরচের জন্য বকিলি আল্লাহর রাস্তাতে দেওয়ার প্রশ্নই আসে না তুমি এত বকিল জমা করে রাখো হাতকে নামাও না এখানে ধরে রাখো এত মায়া তোমার সম্পদে এমন করো না আবার এরকম হাতকে খুলে রেখো না যে কোনো পয়সাই থাকে না আসলে ফু করে চলে গেল এভাবে নষ্টও করো না এটা সম্পদ তো একটা নিয়ামত একটু আগে আমরা আলোচনা শুনেছি এই দুটোর মাঝখানে একজন মুমিন।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 এই হাতটা আল্লাহ কাছে খুব পবিত্র এই হাতটা আল্লাহ কাছে খুব পছন্দের যেই হাতে সুদ গ্রহণ করে সেই হাতটা আল্লাহ কাছে পছন্দের ইয়া কুলুনফি বুতুনহিম না হারাম তরিকায় সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে জবরদখল করে জনগণের সম্পত্তি লুটতরাজ করে যারা সম্পদ ধরে তারা ইয়া কুলুনফি বুতুনিহীন না তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায় আগুন এই আগুনের ঠিকানা হচ্ছে জাহান্নাম একটা হাদিসে এসেছে যে আমি আমার উন্মতের জন্য মালের চেয়ে আরও কোনো বড়ো ফেতনা দেখে গেলাম না আরেক হাদিসে অবশ্য বলা হয়েছে যে এই উন্মতের জন্য বড় ফেতনা হচ্ছে মহিলাদের ফেতনা মেয়ে ঘটিতে ফেতনা দুইটাই ফেতনা এবং দুইটাই কিন্তু বড়ো ফেতনা পৃথিবীতে যত ক্রাইম হয় তত বড় বড় গুণা হয় এই দুইটার ক্যারবে ফেলতে পারবেন একটা হচ্ছে অর্থনৈতিক মাল সংক্রান্ত ফেতনা আরটা হচ্ছে নারী ঘটিত অবৈধ সম্পর্কের ফিতনা এই দুটোই হচ্ছে পৃথিবীর মধ্যে যত কারণে ফিতনা ফাসাদ হচ্ছে এই দুটো তার পিছনে মূল এবং দায়ী তাহলে আমরা এই সম্পদের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি কি ইসলাম সম্পদকে প্রত্যাখ্যান করে না ইসলাম সম্পদকে ঘৃণা করে না আমাদের হালাল সম্পদকে এটা একটা নিয়ামত আল্লা তালার আকরামাহু আর না আমাহু আল্লাহ নিয়ামত দান করেছেন এটাকে সদ ব্যবহার করে ওসমান আদি আলা আনহুর মতো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 এখন কেউ দুশো পাউন্ড বলল আসলে টাকার কথাই বলি পাঁচশো টাকা এখন কেউ দুশো টাকা বলল তো সে বোঝা গেলো মোটামুটি কাছাকাছি এসেছে আরেকটু সামান্য বেশি দিলে পেয়ে যাবে কেউ বলল যে পাঁচশো টাকা বলে সে অর্ধেক থেকে শুরু করা দরকার আড়াইশো টাকা বলল আবার কেউ আছে যে না এটা কেমন বিক্ষাপ লাগে তিনশো টাকা শুরু করে কেউ চারশো টাকা দাম বলে ফেললো এখন সে যে পাঁচশো টাকা চাইলো এখন এটা এখানে একটা অনার্যকথা হয়ে গেল। এটা তো একটা ঠকানোর ব্যবস্থা হয়ে গেলো আমি বুঝতে পারছি না যে দাম আসলে কত আমি কতদিন দিন মোলামুলি করবো আমি বুঝতে পারছি না এখানে প্রতারণা এখানে গড়াল এখানে ধোকা এসে যেতে পারে এরকম দরাদরি করাটা আসলে এটা শরীর তো দৃষ্টিতে ঠিক না আইডিয়াল সিচুয়েশান হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো দাম আদাম থাকবে না ফিক্স রেট থাকবে দুইশো টাকা দাম তিনশো টাকা দাম বাস এটাই সবাই জানলো আপনার পঁচিশ টাকা পঞ্চাশ টাকা যেটা লাভ করার আপনি করে একটা ইনসাফের ভিত্তিতে আপনি মূল্য লিখে রাখবেন ন্যায্য মূল্য ফিক্সড প্রাইস তাহলে এখানে কোনো লোবের আর সুযোগ থাকলো না ঠকানোর সুযোগ থাকলো না চিটিং করার কোনো সুযোগ থাকলো না আরও কত তরীকায় যে মানুষ মানুষকে ঠকায় সেগুলোর এক্সাম্পল দিতে গেলে তার কোনো শেষ নেই যে প্রশ্ন আগে এসেছিল। কবরে চলে গেলে এই যে কবরে রুহের মধ্যে আর শরীরের মধ্যে কিভাবে আজাব হয়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 কাজেই দুনিয়ার হিসাব করে কবরে ওটা বুঝতে চাইবেন না একটা এক্সাম্পল দেই আমি প্রায় এটা দেই একজন যদি নেক কার ব্যক্তি কবর দেওয়া হয় তাহলে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আমার বান্ধা ঠিক উত্তর করেছে তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও জানালা খুলে দাও জানলা থেকে হাওয়া আসুক আর তার কবরকে কোষাদা করে দাও প্রশস্ত করে দাও কত রকম প্রশস্ত হয় চোখের চাহনি যদূর যায় তদ্দূর পর্যন্ত এত বড় হয়ে যায়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 আসসালামু আলাইকুম বারহমতি सुरक्षित पवित्र जक दान अर्थ पाठाते পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার এক এক তিন দুই তিন শূন্য তিন এক শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট টিভি ডট মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা